হে সত্যপথের অভিযাত্রী আজ যারা পার্থিব ভোগ বিলাসে আচ্ছন্ন হয়ে আছে অশ্লীলতা বেহায়াপনায় বিভোড় হয়ে আনন্দ উল্লাস করছে জেনে রাখো তাদের এই ভোগ বিলাস তাদের এই আনন্দ উল্লাস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 আল্লাহ তাআলা বলেন ফা আম্মা মান তাগা ওয়া আছারা আল হায়াত আদ দুনিয়া ফা ইনাল জহীমা হিয়াল মাআওয়া সুতরাং যে সীমালঙ্ঘন করে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় জাহান্নামই হবে তার আবাসস্থল আর যারা আল্লাহর ভয়ে এই পার্থিব জীবনে নিজের মনের উপর লাগাম ধরে নিজেকে মন্দ কামনা বাসনা থেকে নিবৃত্ত রাখে তাদের পরিণতি হবে সুখময় আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম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 খনিকের জীবন সময় মহান রবের আনুগত্যের মাঝেই কাটায় পরকালে তাদের কোনো ভয় নেই অনন্ত জীবনে তারা থাকবে নিরাপদ ভয়হীন কিয়ামত দিবসে তাদের চেহারা হবে হাস্যজ্জ্বল আল্লাহ বলেন মুসফিরা অনেক চেহারা সেদিন হবে উজ্জ্বল সহাস্য প্রফুল্ল পক্ষান্তরে দুনিয়াতে যারা আল্লাহর প্রতি ইমান আনেনি বা ইমান আনলেও তার অবাধ্যতায় লিপ্ত থাকে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 তিনি তোমাকে নিরাপদ নিশ্চিন্ত জীবন দান করবেন বস্তুত তো আল্লাহ কখনোই তার বান্দার মাঝে ধরনের ভয়কে একত্র করবেন না হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তালা বলেন আমার সম্মান ও কসম আমি আমার বান্দার মাঝে দুনিয়া ওয়া দুধরনের ভয় এবং দুধরনের ধরনের নিরাপত্তাকে একত্র করব না যদি সে দুনিয়াতে আমাকে ভয় করে তবে আখেরাতে আমি তাকে নিরাপত্তা দান করব। আর যদি সে দুনিয়াতে আমার ভয়ের ব্যাপারে নিজেকে নিরাপদ মনে করে তবে কিয়ামত দিবসে তাকে আমি ভয়ের মধ্যে ফেলব সুতরাং বুদ্ধিমান তো তারাই যারা অনন্ত সীম পরকালীন জীবনে নিরাপদ নিশ্চিন্তে থাকতে দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে নিজের খেয়ালখুশির অনুগামী না হয়ে সর্বদা আব্বুল্লা আলমিনের সন্তুষ্টি তালাশ করে